আমরা গত সপ্তাহে যেখানে এসে থেমেছিলাম আগের আয়াতগুলো একটু প্রসঙ্গটা আমাদের নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্যে তৈরি করা হয়েছে সেটা মক্কায় এবং সেটি অত্যন্ত পবিত্র এবং বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়তের কারণ সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শনগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে মাকামু যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করল সে নিরাপদ হয়ে গেল এখানে আমরা থেমেছিলাম পরে অংশে শুরু হচ্ছে আল্লা মানুষের প্রতি দায়িত্ব যে তারা এই ঘরের হজ আদায় করবে যাদের পক্ষে সেখানে পৌঁছা এই রাস্তা অতিক্রম করে সেখানে পৌঁছা সম্ভব যাদের এই সঙ্গতি রয়েছে যারা আল্লাখ এমনকি সমস্ত বিশ্ববাসী থেকে আল্লাহ তালা মুখাপেক্ষিহীন আমরা আসি যে ওয়ারিল্লাহ বাইত। আল্লাহ তালা এখানে হজের কথা বলেছেন প্রথমে ঘরের কথা হলো সেখানে কি জিনিস আছে কত নিয়ামত আছে মাকাম আছে তার মর্যাদা আমরা গত শুনেছি সেখানে খামাকা একটা গাছের পাতা ঠিক নয় একটা পাখিকে তাড়িয়ে দেওয়া ঠিক নয় এত নিরাপত্তা দিতে হবে এত পবিত্র এত সম্মান এত সুরমত এই ঘরে সেখানে আমরা যখন যাই তখন গুনা খাতা করাটা কি অবস্থা হবে যেখানে দুনিয়ার হালাল জিনিসগুলো আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন এহরামের খালাতে এই কাজগুলো করা যায় না সেখানে গুণা জাতির জিনিস থেকে দূরে থাকা কত দরকার এবাদতের মুডে যাওয়া এমনভাবে দরকার যে গুনা খাতা থেকে যেন আমরা দূরে থাকতে পারি অনেক সময় লোকেরা যায় হলিডে মুড নিয়ে যায় গুনা খাতা ব্যাপারে সতর্ক থাকি না আমরা বাজার শপিং এগুলো নিয়ে ব্যস্ত থাকি সেটা তো বাজার করার মার্কেট হওয়ার কথা ছিল না মার্কাজ হওয়ার কথা ছিল হেদায়তের ঠিক কিনা আলম এই জন্য কিন্তু বেশি বেশি সেদিকে নজর দেওয়াটা কিন্তু হেদায়তের পরিপন্থী হয়ে যাবে বেশি সময় কাটাতে হবে আল্লাহর ঘরে বাজার টাজারে একান্ত অল্প সময় খুব হিসেব করে ব্যয় করা লাগবে এই কথাটা যেন আমাদের মনে থাকে ইনশাআল্লাহ যদিও ব্যবসায়ীরা এখন আজকাল এমন ভাবে তারা ব্যবসা সেখানে জমজমাট করেছে যে মানুষের মুটটাই হয়ে যায় মনে হয় যেন এত আকর্ষণীয় করে তুলেছে যাই হোক তা এরপরে এই মক্কার ঘরে কথা বলে আল্লাহ তালা হজের কথা বলছেন যে মানুষের প্রতি আল্লাহ তালার হক মানুষের প্রতি আল্লাহ তালার এই ঘরের হজ করার দায়িত্ব ফরজ আল্লাহ করে দিচ্ছেন এটা অন্যতম একটি আয়াত যে আয়াতে হজ হওয়ার কথা আল্লাহ সেখানে কোরআনে পাখি বলেছেন ও আত্মুল হজ্জা ওয়ালিল্লাহ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং ওমরা পালন আয়াত সরাসরি হজের কথা বলে দিয়েছে আর এই হজটা এ যে শরীয়তের অন্যতম ফরজ এ বাদত এমন এত বড় ফরজ এ বাদত যে দিন ইসলামের কয়টি রকম আছে পাঁচটি তার মধ্যে অন্যতম হচ্ছে হাজ আর এই হাজের ব্যাপারে একটি হাদিস আমরা পাই হাজ ফরজ হওয়ার পরে রসুল্লাহ সাল্লাম একদিন বক্তব্য দিলেন আল্লাহ তোমাদের প্রতি হজ কে ফরজ করে দিয়েছেন কাজেই এখন থেকে হজ আদায় করতে হবে হজ আদায় কর তো তিনি যখন হুকুম দিলেন তাতে বোঝা গেল হজের হুকুমটা ফরজ এখন তার মধ্যে এক লোক প্রশ্ন করে বসল আকুল রোজা রাখা ফরজ ওই রকম প্রত্যেক বছর জাকাত দেওয়া ফরজ প্রত্যেক বছর প্রত্যেক ব্যক্তির কি হজ করা ফরজ এই প্রশ্ন করে বসল ফাঁসা নবী করিম সালাম তার প্রশ্নের জবাব দিলেন না কোন জবাব দিলেন না হাত তা কল হাত আর যে প্রশ্ন করেছে সেও না বান্দা দ্বিতীয়বার প্রশ্ন করছে তারপরেও তিনি চুপ তৃতীয়বার প্রশ্ন করে বসেছে আমিন প্রত্যেক বছরই কি আমাদের হজ করতে হবে এক একজনকেলি আসসালাম লাউকুল তুনা তুমি যে বলো বারে বারে প্রশ্ন কর আমি যদি এখন হ্যাঁ বলে ফেলি তাহলে প্রত্যেক বছর করা ফরজ হয়ে যাবে তখন পারবে তারপরে তিনি বললেন যে এইরকম প্রশ্ন করাটা কি উনি কি পছন্দ করেছেন না করেননি প্রশ্ন করেননি তিনি যখন প্রত্যেক বছর নি আপনার যোগ করা দরকার কি তাই না এটাই তো স্পিরি। কিছু লোকে খামাকা ইন এডভান করে আল্লা তাসুকুম। এমন কিছু জিনিস খামাকা প্রশ্ন করো না যেগুলো এখন বলা হয়নি লুকিয়ে আছে এগুলোর ব্যাপারে কিছু বলা হয়নি সেগুলো বলে খোঁচায় খোঁচায় বের করো তোমাদের ক্ষতির কারণ হয়ে দিতে পারে এই জন্য অতিরিক্ত প্রশ্ন না করে কোরআন হাজি যা এসেছে যতটুকুন আল্লাহ এবং তার রসুল বলেছেন এর মধ্যে বস করলে অসুবিধা কিছু লোকের অনেক বেশি লাগে মনে হয় যেন আল্লাহ এবং তার রসুল যথেষ্ট দেননি কেমন বেশি লাগে কিছু লোকের জেকের করে কোন তরিকায় আল্লাহ তার রসুল যে তরিকায় জেকের করেনি আরো অনেক জোগাড় করে বসে আছে। দরুদ সালাম কিভাবে আল্লাহ নবীর বসে পাঠাতে হবে আল্লাহ আদর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটাকে অনেক কায়দা করে এতগুলো জোগাড় করেছে সে দুই রাকাত কোনটা ফর এরপরে বাদাল জুমা রাকাত নবী করিম সালাম পড়েছেন তাও প্রমাণ আসে এক কয় রাকাত হল ৬ রাকাত এরপরে জুমার আগে সাহাবিরা আসতেন যার যত মানে চাইত তিনি তত পড়তেন কোনো নির্দিষ্ট সংখ্যক রাখাত নবী করিম সালাম ফিক্স করে দেন। তে এখন আমাদের লোকেরা জোগাড় করতে করতে ছোটকালে কালে কায়দার মধ্যে কয় রাখাত পড়েছেন বাইশ রাখাত হায় হায় মানে মানুষকে ইসলাম ব্যাপারে ভয় লাগাই দেওয়ার অবস্থা মোটে দুই রেখাত পড়তেও আসে না ছয় রাখাত পড়তেও আসে না দশ রাখাত পড়তেও আসে না বাইশ রাখাত করে দাও এই আমাদের দেশে ইসলামের এই অবস্থা হয়েছে এই জন্যই ইসলাম আমাদের দেশ থেকে মনে হয় উঠে যাচ্ছে ঠিক কিনা যত লোকেরা দেশে যান গিয়ে আমাকে বলে ইমাম সাহেব কি বলবো দেশ তো শেষ কেন মসজিদ খালি নামাজি নাই জামাতের মধ্যে না এখানে আলহামদুলিল্লাহ অনেক জমজমাট আল্লাহ তালা আমাদেরকে এ নিয়ম দিয়েছেন আলহামদুলিল্লাহ দেশের লোকদের নামাজ নাই মসজিদে ফজরের জামাতে তো আল্লাহ অবস্থা কোন কোনো জায়গায় ইমাম সাহেব মোয়াজুম সাহেব আর দুই তিনজন থাকলে কিসমতে কুলালে আসে এলো অবস্থা ইসলামকে আমাদের দেশে আনার জন্য রাখার জন্য শিখার জন্য যে পদ্ধতি আমরা গ্রহণ করেছি এর মধ্যে অনেক কিছু খলত মলত উল্টা পাল্টা ঢুকে ফরজকে নফল বানিয়েছি নফলকে ফরজ বানিয়েছি সূন্যদকে বেদাত বানিয়েছি বেদাতকে সুনত বানিয়েছি তৌহিদকে সেরেক বানিয়েছি সেরেক কে তৌহিদ বানিয়েছি আরেক ভাই ভেরি রিসেন্টলি দেশ থেকে আসছে তিনি বুক ভরা আবেগ নিয়ে অনেক কষ্ট নিয়ে আসলেন তারও কোনো গরজ নাই মসজিদে নামাজ পড়তে যেতে পারি না কারণ মসজিদের থেকে বের হলেই প্রস্তাব করার জায়গা প্রসাবের গন্ধে ভিতরে নামাজ পড়া যায় না আর আশেপাশে অনেক ধনী লোক আছে তাদের ঘরকে কি সুন্দর করে রেখেছে মসজিদটাকে সুন্দর করে রাখবে খবর নাই ইমাম রাখবে তাকে এমন লোক যে তার যোগ্যতার এত কমতে জ্ঞানের এত অভাব তিন পয়সা বেতন দিয়ে রাখবে তো এই ভালো কোনো লোক এই ইমামতে চাকরি করতেও আসবে না মনে হয় যেন কিছুটা ছোটকালে শূন্য ছিলাম কেউ মাইন করবেন না আমাদের কিছু উকিল আছে কোনো চাকরি বাকরি না থাকলে উকিল হতো আবার কিছু লোকরা চাকরি বাকরি না থাকলে হোমিওপ্যাথি পড়তো দুইটা প্রবাদ বাক্য শুনেছিলাম ছোট কালে যার নাই কোনো গতি সে করে ওকালতি যার নাই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি সরি হোমিওপ্যাথি ডাক্তার ভালো আছেন এখানে কেউ থাকলে মাইন করবেন না কিছু আমার দিকেও আসবে রাখেন একটু সবর করেন এখন আমি যোগ করি যার নাই কোনো গতি সে করে ইমামতিহান ইতে এত সুন্দর একটা দায়িত্ব এ দায়িত্বের জন্য সম্মান সহকারে বেতন দিয়ে একটা সম্মানিত লোকের যোগ্যতা সম্পন্ন লোককে রাখতে হবে যে লোকটি গোটা গ্রামের শিক্ষক হবেন কথা ঠিক কিনা ছেলে মেয়ে নারী পুরুষ তার কাছ থেকে ইসলামী জ্ঞানের কত কিছু এই হলো আমাদের দেশের ইসলামের এত অবস্থা। আল্লাহ এবং তার রাসুল কোরআন হাদিসে যা দিয়েছেন এর ভিতরে যদি বাস করি আমরা সেটা আমাদের জন্য যথেষ্ট অতিরিক্ত নিতে গিয়ে মূলটা কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তাহলে ওই সাহেব প্রশ্ন করলেন যে প্রত্যেক বছর বলেছেন আল্লাহাল প্রত্যেক বছর লাগলে তিনি প্রত্যেক বছর যোগ করতেন তিনি যখন যোগ করেন নাই তাহলে দরকার কি যোগ করা এখানে তিনি উম্মদকে আমাদেরকে এই পর্যন্ত পরবর্তী পর্যায়ে উম্মদ যারা আসবে তাদেরকে সতর্ক করলেন যে খেয়াল করে শোনো আল্লাহ এবং তার রাসুল কি বলেছেন কিছু ওই লোকটাকে আমি তোমাদেরকে যেখানে ছেড়ে দেই সেখানেই থামো সেখানে থেমে যাও অতিরিক্ত এক কদম এগিয়ে না খবরদার দিস যে উম্মাদ কোরআন হাদিসের উপরে একদম জেনে জেনে আপনার পড়তে হবে জেনে জেনে আমল করতে হবে এই এত সহি হাদিস আছে আমাদের বোখার ইমস থেকে শুরু করে সেগুলো আমাদের মন ভরে না কিছু জয়িফ হাদিসের কৃতাপত্র জোগাড় করো এগুলো দিয়ে ওয়াজ করো এগুলার তালিম করো সহি হাদিসের গুরুত্ব নাই জয়ের গুরুত্ব অনেক বেশি হয়ে গেছে অনেক ফজিলত আছে এগুলোর মধ্যে আরে ফজল সহি আমাকে ছেড়ে দাও যেখানে আমি থামি তোমাদের যা বলে দেই ওখানে থামনা কেমন বেকার তোমাদের আগের জাতিগুলো কেন ধ্বংস হয়েছে হালাক হয়েছে জানো প্রশ্ন আর নবীর সঙ্গে তারা ইত্তেলাফ করত নবী যা বলেছেন সেটা হবে না আরেকটু কিছু তার সঙ্গে দ্বিমত পোষণ করতে এত দুঃসাহস তাদের এখন আমাদের অবশ্য কেউ নবীর সঙ্গে এখতে করি না কারণ নবী তো নাই আমাদের মাধ্যমে কাছে তিনি তো চলে গেছেন কিন্তু কেউ যদি এই নবী করিম সালাম না থাকে নিজের মনগড়া কিছু কিছু এখতালাফের মতো সুরত পয়দা হয়ে যায় ঠিক কিনা দ্যাট ইজ এখানে এতে বোঝা গেল যে অতিরিক্ত কথাবার্তা যোগ করা কোন কিছু ইসলামের মধ্যে এবং ইতালাপ করা তিনি যা বলেছেন তার বাইরে এদিকে যাওয়া সেদিকে যাওয়া তিনি যত ডিগ্রি যেতে বলেছেন তত ডিগ্রি যাব। এক ডিগ্রি কমও না আর এক ডিগ্রি বেশিও না তাহলে কি হবে তারপরে তিনি বললেন ই আমার তুকুম বেশি তুমিন হুমস্তা তো আতুন আমি যখন তোমাদেরকে কোনো কিছু করতে বলি যদ্দুর আল্লাহ তো ওফিক দেয় যতটুকুন পারো করো আমল করো যতটুকুন পারো তোমার সাধ্য যতটুকুন আসে যেটা সের বাইরে সেটা তো আর পারবে না আল্লাহ তালাও দেখবেন আল্লাহ তালা আমাদেরকে সাহ্যের বাইরে কিছু করতে বলেছেন মনে করেন আমাদের নামাজ পড়ার জন্য পাঁচ বক্ত নামাজ আছে ফরজগুলো আছে সুনত আছে এখন নামাজের মধ্যে যদি আমরা অসুস্থ হয়ে যাই বেশি অসুস্থ খালি ফরজ পড়লেও চলবে বেশি অসুস্থের কারণে শরীর খুব দুর্বল লাগছে সুনত পড়তে পারেননি অসুবিধা হবে কোনো অসুবিধা হবে মাস্ত আতুন কথাটা লক্ষ্য করে, যতটুকু তোমাদের সাধ্য আসির চেষ্টা করো। দাঁড়িয়ে পড়ার কথা ছিল না দাঁড়িয়ে নামাজ পড়ার ফরজ শরীর খারাপ দাঁড়াতে পারছেন না কিভাবে পড়বেন বসে পড়েন আপনার সাধ্য এর বাইরে নাই ও ইদানাউ আর যখন আমি কোনো কিছু থেকে তোমাদেরকে নিষেধ করি মানা করি হারাম করে দেই। তখন সেটা থেকে যদ্দূর পারো দূরে থাকো একই চদ পাড়া দূরে থাক কোন পাড়া যায় আমরা আমাদেরকে হালালের ভিতরে রাখি হারামের ভিতরে না যাই খুব জরুরি ওজন না হয়ে গেলে কোনো সময় জরুরি ওজন এলাও করে দেয় যেমন কোনো ঔষধ আপনার চিকিৎসার জন্য ঔষধ খাবেন সাধারণত ঔষধের মধ্যে কোন কোনো জায়গায় অ্যালকোহল দেওয়া থেকে চেষ্টা করব যে অ্যালকোহল ছাড়া ঔষধটা পাওয়া যায় কিনা কিন্তু এমন একটা ঔষধ যেটার কোন বিকল্প নাই কিন্তু এখানে এই কথার অর্থ হলো যে যতক্ষণ নিষেধ করি যেটা সেটা থেকে দর দূর দূরে থেকে তোমাদের আপ্রাণ চেষ্টা করো আর যখন নিরুপায় হয়ে যায় তখন সেটাও আল্লাহ তালা এলাও করে দেন আর দরুরা তুবি হল মাহাদুরা অত্যন্ত জরুরত দেখা দিলে কোন সময় হারাম জিনিসকে আল্লাহ হালাল করে দেন এই সুন্দর হাদিসটা তিনি হজ উপলক্ষে বললেন এবং আমাদের জন্য অনেক লেসন এখানে হয়ে গেল এরপরে আমরা ফেরত আসি আবার হজের কথায় এমনি আব্বাসমা আরেকটি হাদিসের স্বাদ করেন একদিন নবী করিম সালাম আমাদেরকে খোঁতবা দিলেন ভাষণ দিলেন বক্তব্য দিলেন আর ওরাম একম ক্যাতা কুতির বা এগুলো যখন কোন মাসালা আল্লাহ তালা করিফে বলেন বা হাদিসে আসে এগুলোর অর্থ কাতাবা মানি লেখা না আসলে এটার অর্থ হয় ফরজ করে দিয়েছেন আলাইকুম সিয়াম তোমাদের প্রতি রোজাকে লিখে দেওয়া হয়েছে তার অর্থ রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে হে লোকেরা তোমাদের প্রতি প্রশ্ন করেছিল আগের রেওয়ায়তে তার নাম আসেনি এই রেওয়ায় নাম এসেছে তার নাম হচ্ছে আল আক্রা এমনি হাবিস বলল আর আসিল্লা আফিকুল্লাহাম প্রত্যেক বছর নাকি এক একজনকে প্রত্যেক বছর তিনি বললেন আমি যদি বলি হ্যাঁ তাহলে আর যদি প্রত্যেক বছর ফরজ করা হয়ে যায় তোমরা সেটা করবে না ফাঁকি দেওয়া শুরু করবে আর করতে সমর্থ হবেও না প্রত্যেক বছর অনেক কঠিন হয়ে যাবে আল হাজুমার রতন ফাহ জীবনে ফরজ হজ মাত্র একবার আর অতিরিক্ত যে করবে সেটা কি হবে নফল হয়ে যাবে এখন নফল হজে সব কম হইতে পারে ফরজ হবে সব বেশি হবে এরকম একটা ধারণা আমাদের মাথায় কাজ করে যেমন কেউ কেউ বলেন যে তার স্ত্রী তাকে হজে নিয়ে যাবেন এখন তিনি ফরজ নিয়ত করবেন না নফল নিয়ত করবেন তা আমি জিজ্ঞেস করি যে স্ত্রীর নিজস্ব সম্পদ আছে কি না তার মালিকা নাই নাই স্বামী তাকে মেহরবানি করে হজ করাচ্ছেন আমি বললাম যে ওনার হজটা ফরজ হবে না নফল হবে এখন এই কথা শুনে মন খারাপ হয়ে গেল যে নফল হবে মাত্র ইস ফরজটা হবে না স্বভাবটা কবে যাবে এটা একটা ভুল ধারণা ছাড়া কিছু না এ ফরাজ আর নফলের পার্থক্য অন্য জিনিসে সব কম আর বেশির মধ্যে নয় নামাজের ক্ষেত্রে এটা ঠিক পার্থক্য আছে তারপরেও কারো ফরজ নামাজ আছে এমন দুরবস্থা আর একজন নফল নামাজ তার ভালো করে পড়েছে কোনটা সব বেশি হবে ভালো করে হয়েছে তবে এটা ঠিক আপনি যদি নিজে ফরজ নামাজ সুন্দর করে পড়েন নফলটাও সুন্দর করে পড়েন দুইটার মধ্যে আল্লাহর কাছে পছন্দ নিয়ে কোনটা বেশি ফরাজটা এটা ঠিক কিন্তু হজের ক্ষেত্রে আসলে মধ্যে পার্থক্যটা হলো এই ফরজ হজ করে না করে মারা গেলে কি হবে গুণাগার হয়ে যাবে আর নফল না করে মারা গেলে গুণা হবে না তো উনি যদি ওনার স্ত্রী এই হজে না গেলে ওনার কোন গুণা হবে না কিন্তু হজে গেলে অনেক লাভ হবে স্বভাবের দিক থেকে ফরজ করলে বেশি স্বাভাবিক না নফল করলে বেশি করেছেন তার উপরে হাজের পুরস্কার নির্ভর করবে তাহলে নফল হজ হালকা মনে করার কোন কারণ নেই এরপরে তিনি বললেন যে ফামান তাও যে ব্যক্তি অতিরিক্ত হজগুলো করবেন সেগুলো নফল হবে ফরজটা মাত্র জীবনে একবার এখন এখানে বলা হয়েছে কি সবার তো ফরজ হয় না কাদের হয় যারা সামর্থ্যশীল সেই কথাটা এই আয়াতেই আছে যে অলিল্লাহ আল হেজুলবাইতে মানিস্তা তলাই হিসাব আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ মানুষের প্রতি যাদের সক্ষমতা রয়েছে সাবিল মানে রাস্তা সেই রাস্তা সফর করে রসদপত্র নিয়ে এবং সেখানে থাকার জন্য তার যে রসদপত্র লাগবে এগুলার যোগান যার কাছে আছে তার উপরেই হজ করা ফরজ এরকম যদি না থাকে তাহলে তার উপরে হজ করা ফরজ নয় ওকে এরপরে হজের উপরে আরেকটি হাতিস আমরা শুনি আবদুল্লাহিনা বলেছেন ইসলাম এক ব্যক্তি এসব ইয়ার সবাই করে আসল হাজি কে মানে কোন হাজির হজ কে কবুল হয় একটু বলেন তো দেখি সবাই তো আমরা হাজির সাব হয়ে যায় হজ করে কিন্তু আল্লাহর কাছে পিওর হাজি কে হল তিনি বলেন আশা আসু আত্মাফল দুটো জিনিস যে হজ করতে করতে এমন অবস্থা হয়েছে যে তার টায়ার্ড হয়ে কষ্ট করতে করতে শরীরে দিয়ে ঘাম চলে এসেছে এবং গোসল করতে পারে না দুই একদিন এই যে শরীর থেকে গন্ধ হয়ে এসেছে এরপরে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে হজ করার পরে হেরাম করার পরে চুলগুলো কি সুন্দর করে আঁচড়িয়ে নেওয়ার বারে বারে না যে এইরকম সিচুয়েশনে বান্দা যখন হজ করতে করতে ক্লান্ত হয়ে গেল টায়ার্ড হয়ে গেল ঠিক মতো আকামগুলো পালন করে ওইটাই আসল হাজির হয়ে যায় আল্লাহ তালার কাছে হজের কষ্ট আমি এই তাপসিরে আসার একটুখানি আগে একটা আরব দেশের একজন লোকের জীবনীর উপরে একটা বই লেখা হয়েছে কিতাব লেখা হয়েছে পড়ছিলাম একটু পৃষ্ঠা উঠে দেখলাম দেখি যে এখন থেকে প্রায় পঞ্চাশ ষাট একশো বছর আগের হাজির ছবি আছে সেখানে রাস্তার যে কি অবস্থা আর মাথার মধ্যে এত বড় বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে হাজির ছোটকালে আমরা দেখেছি কিছু কিছু আমাদের হাজিরা আমাদের দেশ থেকে চাল নিয়ে আসতেন ডাল নিয়ে আসতেন মসলা নিয়ে আসতেন হ্যাঁ এসব পান সুপারি সব নিয়ে আসতেন কারণ মক্কা শরীফে এগুলো তখন এত সাপ্লাই ছিল না সব জিনিস পাওয়া যেত না পাওয়া গেলে অনেক দাম হতো আর তখনকার অর্থনৈতিক অবস্থা সারা বিশ্বে অনেক এখন আমাদের দেশে যত লোক ধনী বিশ পঞ্চাশ বছর আগে এত লোক ধনী ছিল তো আগামীতে কি হবে অন্য হাদিস আছে যত কে আমার ঘনী আসবে মানুষ তত ধনী হতে থাকবে পৃথিবী তার অভ্যন্তরে রাখা সম্পদগুলো উজার করে দিতে থাকবে এখন পৃথিবী কি দেয় সম্পদ মাটির নিচ থেকে তেল খনিজ দ্রব্য সোনার উপ কত কিছু দিচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ সময় এত সম্পদ ছিল তো কাজেই যে কথা বলছিলাম যে আমাদের দেশ যারা যেতেন এভাবে নিতেন এবং অনেক প্রচুর কষ্ট কি কষ্ট পায়ে হেঁটে পদব্রজে হজ করতেন ঠিক না। এবং যারা সমুদ্র পথে হজ করতেন কতদিন লাগত কয়েক মাসও লেগে যেত কারো কারো কয়েক সপ্তাহ লাগতো এত কষ্ট করেছে। এই যে কষ্ট করে কিন্তু কষ্টের কারণে মানুষ হজ ছাড়া বাদ দেয় না কষ্ট করে করে যায় এইরকম কষ্ট যখন আল্লাহতালা দেখেন তখন অবশ্যই আল্লাহ তালা হজকে কবুল করেন এখন আশ্বাস এইরকম কষ্ট এখন আর সুযোগিনাই দেখা যায় যে অবস্থা যে ফাইভ স্টার প্যাকেজ আর হোটেল তবে কষ্ট যে একেবারে নাই তা না সফরের ক্লান্ত অনেক দূর হয়ে গেল মানুষের ভিড় কারণে যে কষ্ট আছে সেটা অবশ্যই অ্যাভয়েড করা মুশকিল জামারাত মিনা মুজালেফায় এখনো ভিড় আছে কিছুটা আছে তবে এই জন্যই অনেকেই কিন্তু খুব বেশি স্টার আলা হজে যেতে চান না যারা এই হাজেজগুলা উপরে আমল করেন তারা খুব ফার্স্ট ক্লাস গ্রেড এর হজ করতে চান হবে মাথার চুলগুলো এলে মেলো হয়ে যাবে ক্লান্ত হয়ে শরীরে ঘামিয়ে যাবে এবং ঘাম থেকে একটু গন্ধে আসবে এই যে সিচুয়েশন হয় এরকম অবস্থাতেই তারা থাকতে চান এজন্য তারা কি সালফে সালহীনদের অনেকে ধরুন বিশ পঞ্চাশ বছর আগেও একশো বছর আগেও যখন গাড়ি ঘোড়া মোটর গাড়ি এসেছে তারা এগুলাকে উঠতেন না তারা বলতেন হেঁটে হেঁটে পরবর্তী আরেকটি প্রশ্ন হাদিসে এসেছে আরেক ব্যক্তি জিজ্ঞেস করলেন আই উইল হজ আল্লাহ কোন হজটা বেশি উত্তম তিনি বলেন আল আজ ও সাজু আল আজ ওই হজ উত্তম হচ্ছে যিনি হজ করেন তালিয়া আলবাই হুম এটাকে খুব ভালো করে একটু উঁচু আওয়াজে যিনি পড়েন আর সাজ হচ্ছে এরা কত দমেলে বেশি করে যিনি কোরবানি করেন ভালো কোরবানি করেন দামি কোরবানি করেন কোরবানির জন্য পয়সা অতিরিক্ত ব্যয় করেন সস্তাটা একেবারে লো কোয়ালিটিটা তারা করেন না কোন কোনো মোয়াল্লেম রিপোর্ট পাওয়া গেছে যে আমাদের লোকগুলোর পক্ষ থেকে টাকা নিয়ে মোয়াল্লেম কি করে কোরবানি করে এবং খুব সস্তা যেগুলো মনে করেন বাছাই করে ফেলে দেওয়া হয়েছে কোরবানিতে ঠিকবে না ওগুলোকে জোগাড় করে কোরবানি দিয়ে দেয় এবং সে কিছু টাকা সেখান থেকে সাশ্রয় করে কোরবানির কোয়ালিটি এবং কোরবানি করে প্রয়োজনে একাধিক করে আর তালে পড়ে এই হাজ আল্লাহর এগুলো সব বিদায় হজে প্রশ্ন হচ্ছে উনি হজ করছেন আর সাহাবিরা হজ করছেন ওনারা ওনাকে জিজ্ঞেস করছেন মাস আল্লাহ আরেকজন উঠে জিজ্ঞেস করলেন এই যে সাবিল কি জিনিস আল্লাহ তালা যে বললেন আয়াতের মধ্যে মানিস তা তে সাবিলা যে ব্যক্তির সেখানে পৌঁছার জন্য যার কাছে সাবিল আছে সাবিল সাবিলটা জিনিস তিনি বলেন যার জাদ আছে এবং রাহেলা আছে রাহেলা হলো বাহন উঠ অথবা কোন প্রাণী তখনকার জমানা যেগুলোকে ব্যবহার করে ওনার সফর করতেন রাহেলা আছে যার আর জাদ আছে আর জাদ হচ্ছে অর্থকরি রসদপত্র অর্থাৎ টাকা পয়সা বর্তমান জমান্ডের নিচে এই নয় একেবারে পয়সা কোথায় কম পাওয়া যায় একেবারে থার্ড ক্লাসটা খুঁজে বের করব তা কিন্তু নয় বরঞ্চ আরেকটি এসেছে সালফে সালহীন মনে কর হজের সফরে একটু পয়সা বেশি করে নিয়ে যেতেন নিতে উৎসাহিত করতেন কারণ হলো যে তোমার জন্য এই আল্লাহর এত বড় নিয়ামত আদায় করতে কোনো টানাটানি না হয় শারীরিক শক্তি লাগবে খাওয়া দাওয়া করা লাগবে টানাটানি করে কৃপণতা করো না আর শুধু তাই নয় তুমি খাবে না তুমি অন্যদেরকে খাওয়াবে সালফেস আলহীন যারা হজে যেতেন ওনারা অনেক সময় অতিরিক্ত খাবার টাকা পয়সা নিতেন এই জন্যে যে অন্যদেরকে খাওয়ানোর সুযোগ গ্রহণ করবে। এজন্য এখনো দেখবেন আরব দেশে কিছু কিছু লোক আছে হাজিদেরকে খুব খাওয়াইতে চায় বিশাল গাড়ি নিয়ে এসে বিতরণ করতে থাকে কোন সময় হয়তো সরকারি পর্যায়ে কিছু হয় কিন্তু সবসময় এগুলো সরকারি না অনেক তারা এই সুযোগ নিতে চায় খেজুর বন্টন করছে পানি বন্টন করছে ড্রিঙ্ক বন্টন করছে খাবারের প্যাকেট বন্টন করছে এটা কিন্তু খুব ভালো কাজ আর হজের সফরে দামা করা খুব বেশি এটা কোনো ফজিলত না দামাদামি করাটা মাকরুহ যে একটু দরার দিলের সাথে কিছু খরচ করাটা ভালো তাহলে ব্যালেন্স পেয়েছেন তো খামাকা ফাইভ স্টার সব মাইন্ডে রাখা নয় কিছু কষ্টের মানসিকতা আবার টানাটানি করবেন না কিপনাতা করবেন না আমি একবার লন্ডনে একটা ইসলামিক শপে গিয়ে দেখলাম যে এহরামের কাপড় খুব লো কোয়ালিটি একটু পাতলা গোসের আমি বললাম যে লন্ডনে মানুষে হজ করবে তাদের জন্য এত লো কোয়ালিটির কাপড় কেন রাখেন দোকানের মধ্যে কি বলে জানেন ইমাম সাহেব জানেন না আপনি কি রকম দরাদরি করে এক পাউন্ড কম পাওয়ার জন্য জানেন না আপনি দরাদ সাথে করবেন এরপরে আরেকটা হাদিস আলাইসালাম হজ্জা ফাল ইয়ে আজ্জল যে ব্যক্তি হজ করতে চায় বা হজ উপরে ফরজ হয়ে আছে ফাল ইয়ে আজ্জল সে করুক তাড়াতাড়ি করুক সে দেরি না করুক কারণ দেরি করলে কি হয়ে যায় কোন মুসিবত হয়ে যায় কখন মৃত্যু চলে আসে এরপরে এই আয়াতে আল্লাহ শেষ করলেন কি ব্যক্তি কুফরি করে আল্লাহ এই সমস্যা বিশ্ববাসীর থেকে আল্লাহ তালা মুখ ফিরিয়ে নেন তিনি তাদের কারো মুখাপেক্ষী নন আমরা হজ না করলে পৃথিবীর মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী মুসলমান আমরা কেউ হজে যাব না এখন আল্লাহ তালা হজটা কি মাঠে মারা যাবে আল্লাহ তালা একেবারে ক্রাইসিসে পড়ে গেলেন মানুষ একটা ঘর দিলেন কেউ হজ করতে আসে না এমন ঠেকা থেকে গেছেন নাকি আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা বলছেন তিনি গানি গান যে ব্যক্তি অস্বীকার করে হজ করতে আল্লাহ আল্লাহতালা বিশ্ববাসীর থেকে তাদের মুখাপেক্ষি তিনি কখনো নন কারো তিনি মুখাপেক্ষি নন দুনিয়া সমস্ত মানুষ যদি আর কি হাদিসে এসেছে সমস্ত মানুষ যদি আল্লাহ তালার এবাদত বন্দি করার জন্য সমস্ত দিন ইনসান যদি সবাই মমির মোত্তাকি হয়ে যায় তাতে আল্লাহ তালার উলু হুইয়াত রুবু আল্লাহ তালার মুলুকিয়াত একটুখানি বেড়ে গেল নাকি আর সমস্ত মানুষ সমস্ত মখলুক যদি আল্লাহ তালার এবাদত করতে দিনকে মানতে অস্বীকার করে ফেলে আল্লাহ তারা না। তাহলে মানুষেরই ফায় হজ করলে আল্লাহ ফায়দা নয় ফায়দা কার মানুষের নিজের ফায়দা যারা দেরি করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এখানে হজ না করে না করলে কুফুরীর কথা এসেছে দুই রকম কুফরি একটা কুফরি হলো যারা হজকে ঠিক কিনা কাজে স্বীকার না করলে কাজে অস্বীকার হয়ে গেলো দুইটারি ইঙ্গিত এই আয়াতের মধ্যে রয়েছে এরপরে হজ না করে কেউ যদি মারা যায় তাদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্তির কথা এসেছে যে ব্যক্তির হজ ফরজ হয়েছে না করে মারা যায় একটি হাদিস আছে যার উপরে হজ ফরজ হলো এবং যাওয়ার সংগতি আছে সে ব্যক্তি যদি হজ না করে মারা যায় ইহুদি বা নাসারা হয়ে মরুক সেজন্য মুসলিম হয়ে না মরে এই হাদিস্টার ব্যাপারে একটু বক্তব্য আছে যে হাদিসা সহি মানের নয় এর সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে কিন্তু আমার মনে চাচ্ছিল যে আমি কিছু লোককে বিভিন্ন শহরে পাঠাই হজের মৌসুমে যাদের কাছে হজ করার মতো সংগতি আছে সম্পদ আছে সামর্থ্য আছে তারা ফরজ হাজ আদায় করতে যায় না এই লোকগুলো লিস্ট করে নিয়ে আসুক আলহিমুল আলহিমুল জিজিয়া তাদের প্রতি জিজিয়া কর নন মুসলিমরা যে ট্যাক্স দেয় ওরকম ট্যাক্স লাগিয়ে দেয় মা হুমবে মুসলিম মা হুমবে মুসলিম এরা মুসলিম না এরা মুসলিম না কে বলছেন অমর আব্দুল খাতা আব রাজিয়াল বলছেন যাদের উপর হজফরজ হয়ে গেছে অনেক বছর আগে এখনো যায় না যায় না যায় না অস্বীকার করলো না মুখে কিন্তু যাচ্ছে না দিলে করছে তিনি তাদেরকে নন মুসলিমদের তালিকাভুক্ত করতে চান এবং বলতে চান এরা আসলে মুসলিম না তাহলে অমর আব্দুল খাতাব রাজিয়াল আহু এরকম ধারণাটা তিনি থেকে পেয়েছেন নবী করিম ইসাল্লা থেকে পেয়েছেন কারণ এই জন্য কথাও কিন্তু হাদিফ সাহাবিদের কথাও হাদিফ তাদের কথাও হাদিজ কারণ তারা নবী করিমসালাম থেকে বক্তব্য পাওয়ার পরে এরকম বক্তব্য দেন নিজস্ব এ হতের কথা বলে ইব্রাহিম সালামের প্রসঙ্গ শুরু থেকে কোন বিষয় আহলে ডায়ালগ চলতেছিল আল্লাহ তালা তাদেরকে এই সমস্ত বিষয় ক্লিয়ার করছেন হে আহলে কিতাবের লোকেরা তোমরা এই নবী একই জায়গা থেকে এসেছেন তোমাদের নবী যেখান থেকে এসেছেন এই কথা আবার ফেরত আল্লাহ তালা এখানে হে আহলে কিতাবের লোকেরা আপনি বলেন হে আহলি কিতাবের লোকেরা কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করো কুফরি করো শাহিদুন আলুন আল্লাহ তালা সবকিছু সম্পর্কে সাক্ষী আছেন যা কিছু তোমরা করো তারা যে হক কে অস্বীকার করে এই বিষয়ে আল্লাহ তালা তাদেরকে এখানে পরিষ্কার তাদেরকে প্রতিবাদ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তাদেরকে সাবধান করছেন পরবর্তী আয়তাই কলিয়া হলি হিমান আপনি বলুন হে আহলি কিতাব কেন তোমরা আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দাও কেউ যদি ইমান আনে তোমরা চাও সেখানে কিছু বক্রতা সৃষ্টি হয়ে যাক অথচ তোমরা সাক্ষী যে এই দিন হচ্ছে হাক আর তোমরা যা কিছু করো এ সম্পর্কে আল্লাহ তালা মোটেই অনবহিত নন মোটেই গাফিল নন তিনি অত্যন্ত সচেতন রয়েছেন তিনি সবকিছু জানেন যা কিছু তোমরা করছ আহলে কিতাবের লোকরা দুটোই করত একটা হচ্ছে যে তারা নিজেরা কুফরি করতো সব কিছু জানার পরেও এই নবীর প্রতি ইমান আনলো না তাই নয় শুধু এই নবীর প্রতি যেন অন্যরা ইমান না আনে তাদেরকে তারা অপপ্রচারে কাজে লাগিয়ে দিত বাধা সৃষ্টি করত প্রপাগান্ডা করত তারা এগেনস্টে অথচ তারা নিজেরাই সাক্ষী এই নবী হচ্ছেন হাক নবী আহলে কিতাবের লোকেরা জেনে শুনেই এই ইসলামের দুশ্মনী করে সব সময় তারা জানে না বুঝে না তা নয় জেনে শুনে দুশ্মনী করে এখনও আহালে কিতাবের অনেকেই জেনারেশনে দুশ্মনি করে হয়তো কিছু আছে জানে না বুঝে না কিন্তু তারা অনেকেই জানে তারপরে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে এখানে তৃতীয় পর্যায় প্রথম পর্যায় হালি কিতাবদেরকে বললেন তোমরা জেনারেশনে হক কবুল না দুই নম্বর মানুষ যেন এই হককে কবুল না করে তার জন্য বাধা বিপত্তি প্রপাগান্ডা করে তোমরা এই বাধা বিপত্তি সৃষ্টি করছেন্ড লেভেলে এখন তিন নম্বর লেভেলে হচ্ছে যে আহলে কিতাবরা শুধু প্রপাগান্ডা করেই ব্যস্ত থাকে না তারা চায় মুসলমানরা যেন এই দিন ছেড়ে যায় তাহলে কয় লেভেলে দুশ্মনী করে তারা তিন লেভেলে হে ইমানদার লোকেরা তোমরা যদি তাহলে কিতাবের কিছু দলের একটা দলের তাদের কিছু লোকের কথা শুনো তাদের কথা মেনে নাও তাহলে তোমরা তোমাদের ইমান আনার পরে তোমাদেরকে আবার কুফুরির দিকে নিয়ে যাবে মোরতাদ বানিয়ে ফেলবে তার আহলে কিতাবের একটা পরিকল্পনা আছে তারা চায় মুসলমানরা তাদের দিন ছেড়ে দিয়ে মোরতাদ হয়ে যাক কেউ মোরতাদ হয়ে যাবে আর কেউ আহলে কিতাবের দিন গ্রহণ করবে এই জন্য খ্রিস্টান মিশনারিরা সারা দুনিয়ায় মুসলমানদের বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কি করে মিশনারি কাজ করে তাদের দুইটা টার্গেট থাকে খ্রিস্টান বানানো এক নম্বর টার্গেট এটা যদি ফেল করে কম পক্ষে লোকেরা ইসলাম ছেড়ে দিক। এটা দেখি হয়ে যায় সেটাও তারা চেষ্টা করে এই কথা আল্লাহ তালা কোরআনে পাকে বলছেন তাদের কাজগুলো কোরআনের বাস্তব প্রমাণ কিনা অন্য আয় আল্লাহ তালে সাদ করেছেন অনেকে খুব চায় যে তোমাদের ইমান আনার পরে হে ইমান তার লোকগুলো তোমাদেরকে কিভাবে আবার কুফরের দিকে নিয়ে যাওয়া যায় কাফের বানিয়ে ফেলা যায় কেন তারা এই পরিকল্পনা আমাদের বিরুদ্ধে করে আমরা আমাদের তরিকে থাকি তারা তাদের তরিকে থাকুক যেটা আল্লাহ বলেছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন তারা কেন আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে হাসাদান তাদের মনে যে হিংসা আছে হিংসার বশত হয়ে হিংসা বসত তোমাদের বিরুদ্ধে দুশ্মনী করে এবং তোমাদের দিন থেকে সরিয়ে নিতে চায় তাহলে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে আসলে কিতাবরা দিবা রাতি এই পরিকল্পনা করছে কিভাবে মুসলমানদেরকে মোরতাদ বানানো যায় কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায় খ্রিস্টান না বানালে কমপক্ষের দিন ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় এখন মুসলিম ব্যাসের দিকে তাকা এই আমাদের দেশ বলেন আর অন্যান্য অনেক মুসলিম দেশের কথা বলেন কি পরিমাণ লোক খ্রিস্টান অনেক বেশি না হলেও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলামকে ছেড়ে দিয়েছে ইসলামকে ঘৃণাই করে অথচ নামে মুসলমান এদের সংখ্যা কেমন আছে ইসলামের ভিতরে দুঃশনী মুসলমান সাংবাদিক মুসলমান পত্রিকাওয়ালা মুসলমান টিভিওয়ালা মুসলমান মুসলমান বুদ্ধিজীবী সারা ইসলামের বিরুদ্ধে কিরকম ভর্তি হয়ে আছে যে কথাগুলো আল্লাহ তালা কোরআন সাবধান করে দিলেন সেগুলো এখনো আমরা দেখতে পাচ্ছি সমাজে হুবহু একদম প্রমাণ পাওয়া যাচ্ছে মুসলমানদেরকে আল্লাহ তালা সাবধান করছেন ফার্দার আরেকটু কিভাবে তোমরা আবার কুফুরের দিকে যাবে বলো অথচ তোমাদের উপর আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় আর তোমাদের মাঝে আল্লাহর রসুল রয়েছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় কিভাবে তেলাওয়াত আমরা আছে এখন যারা কাছে আসি আসি যারা মিস করি করছে আর তোমাদের মধ্যে আল্লাহর রসুল আছে এখন তো আমাদের মধ্যে আল্লাহ রসুল নাই ওইখানে সাহাবিদের ভিতরে ছিলেন কিন্তু আল্লাহর রাসুল না থাকলে রেসালত তো রয়ে গেছে রাখি রেশালত আছে এই কোরআন রেশাল একটা দলিল আর রেসালাত এগুলো এখনো থাকলেও। তার সমস্ত এমন যদি হতো যে আমাদের ধর্মের কি অবস্থা যেমন খ্রিস্টানদের হিন্দুদের তাদের ধর্মগ্রন্থর যে অবস্থা এগুলো পড়ে ত্রিতত্ত্ব তিন খোদা এগুলা তারা তাদের বুঝে আসে না তারপরে হিন্দুদের তো ব্রাহ্মণরা ছাড়া অন্য কিতাব যারা নিম্ন স্তরের হিন্দু আমাদের মুসলমানদের এরকম কোন অসুবিধা আছে কোন আন জল জল করে জ্বলছে কিনা এখনো সুস্পষ্টভাবে আছে সমস্ত ল্যাঙ্গুয়েজ তরজমা হয়ে গেছে কাজে আমাদের কাছে এখনো এটা আছে এখন আমাদেরকে মজবুত করে ধরে রাখতে হবে এখন সেরাতে মুস্তাকিমের দিকে হেদায়ত পে কোরআন হাদিস কে মজবুত করে ধরতে হবে কিনা আল্লাহ বলেন মজবুত করে ধরবে এখন সব মুসলমান মজবুত করে ধরেছে আর মজবুত করে না ধরলে থাকবে মজবুত করে না ধরলে থাকবে এইজন্য আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন আল্লাহর কে শক্ত করে ধরো নবী করিম সালাম বলেছেন আমার সুন্নত কে শক্ত করে ধরো কোরআন হাদিস কে শক্ত করে ধরো তামা তুমি আবাদা তামাশুক এক শব্দ মানে শক্ত করে ধরা তারপরে তিনি কি বলেছেন শক্ত করে ধরো হাত থেকে ছুটে গেলে কি কি যে এমন ধাক্কা আসবে স্রোত আসবে গাফলতি আসবে শয়তানের তরীকা আসবে হালি কিতাবের ষড়যন্ত্র আসবে আমাদের কাছ থেকে ইসলামকে সরিয়ে নিতে আমরা যদি ইসলামের টিকি থাকতে চাই হিদায়তের পথে সেরাতে মুস্তাকিমে তাহলে শক্ত করে ধরতে হবে শক্ত করে না ধরার কারণেই ইসলাম আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমাদের সমাজে ইসলাম নাই আগে বললাম দেশ থেকে এসে বলে হাই হাই যারাই দেশ থেকে গিয়ে আসে তারাই বলে অবস্থা কাহিল মানুষের হালাল কাহিনী নৈতিকতা কিছু নাই কে কারটা দখল করবে কে কাটটা ভোগ করবে এই প্রতিযোগিতা চলছে শুধু লুটপাট তাহলে একটি উপায় আমাদের দেশের মানুষগুলোকে আল্লাহ দিনের দিকে আনতে হবে কোরআন দিকে আনতে হবে এই জন্য এলিমের কাজকে ছড়িয়ে দিতে হবে এই মানুষের হাজি ঠিক মত সকাল বেলা কয়জন মনে করে যায় যে আজকের ওয়াজ থেকে এই শিক্ষা শিখলাম কত কাহিনী যে এই কাহিনী আর কেসা চলতেই থাকে সহিমের প্রচার এবং প্রসার তালিমের কাজ না করার কারণে আজকে ইসলামের এই দুর্ভাগ্য আমাদের দেশে আল্লাহ রাহ আলমিনা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই কোরআন হাজি ইসলামকে মজবুত করে ধরে রাখতে পারি এবং আমাদের সমাজের আজকে যারা এই বিকৃতির শিকার হয়ে গেছে বিড়ম্বনার শিকার হয়ে গেছে যারা আজকে আহ তাদের হেদায়তকে মিস করে ফেলেছে গোমরাহী রাস্তায় চলে গেছে তাদেরকে আনার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন একটি হাদিস না বলে নয় যে অফিক উম রাসুল তোমাদের মধ্যে আল্লাহ রাসুল আছে আমাদের তো একটা একটা মিসিং আমাদের আছে মধ্যে হাদিস ছিল আল্লাহ নবীও ছিলেন আমাদের কাছে হাদিস আছে কোরআন আছে কিন্তু আল্লাহ নবী নাই একটা মিসিং লাগে না অনেক বড় মিস করেছে নিয়ামতটা কিন্তু এই মিসিং নিয়ামতের ব্যাপারে আমাদেরকে তিনি সান্ত্বনা দিয়েছেন কিভাবে একটি হাদিসে নবী করিম সাল্লা একদিন বললেন ইমানা বললেন তিনি ওনাদের সাহাবিদিকে প্রশ্ন করলেন যে কোন মমিনের ইমান তোমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় সবচেয়ে দামি মনে হয় সবচেয়ে আকর্ষণীয় মনে হয় কল ওয়াল মালা ইকা যে ফের সাদের ইমান সবচেয়ে দামি হবে কারণ তাদের ইমানের মধ্যে কোন ত্রুটি নাই খাঁটি কল আলাই মেনু না আরে ফিরোজ তারা ইমান আনবেন না কেন তারা নিজেরা দেখেডি তারা ইমান করছি অনেক কিছু করছি তাহলে আমরাই হবো আর কি ওকেই ফেলা মেনু না ও আনা বা ই না তোমরা ভালো ইমানদের হবে না কেন আমি তোমাদের মাঝখানে আসি অলরেডি এর মধ্যে এত কি হলো তখন সাহাবরা প্রশ্ন করলেন তাহলে বলুন তো দেখি কাদের ইমান সবচেয়ে বেশি হওয়ার কথা তাহলে তখন তিনি বললেন তোমাদের পরে যে সমস্ত কৌম গুলো যে সমস্ত জেনারেশন গুলো মুসলমানদের আসবে যাদের কাছে কিতাব ছাড়া নবী রসুল আর তারা দেখবে না তারপরে তিনি এই আয়াত তাকে পড়ে তাহলে এই একদিক থেকে আমাদের জন্য সৌভাগ্য আছে তিনি সান্ত্বনা দিয়ে গেছেন আমরা ওনাকে না দেখে যে ওনাকে ফলো করছি সুন্নতকে অনুসরণ করছি কোরআনকে অনুসরণ করছি আমাদেরকে আল্লাহ তালা অনেক বড় মর্যাদা দেশটিকে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে এই মর্যাদা শালি করুন